আল্লাহামদুল্লাহ ওয়াসালাতাম আল্লাহ রসুলিল্লাহ কুরআন ও সালাহ বুঝুন আরও সহজ উপায় তিন মিনিটের ভিডিও সিরিজ লেসেন ফোর এ এই লেসেনটি শেষ হওয়ার সাথে সাথে আমরা এমন ১৪টি শব্দ শিখব যেটা কুরআনে প্রায় পাঁচ হাজার দুইশ এসেছে তাহলে চলুন শুরু করি আউজুবিল্লাহ মিন এ রাজিম বিসমিল্লাহ রহমান রহিম আজকে আমরা এই আয়েরটি শিখব আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা ও কৃতজ্ঞতা তো শুধুমাত্র আল্লাহর জন্য যিনি জগৎসমূহের প্রতি পালক আলহামদু দুটি শব্দের মাধ্যমে গঠিত আল মানে এখানে শব হাম শব্দটির কয়েকটি অর্থ রয়েছে যেমন প্রশংসা কৃতজ্ঞতা তাহলে আলহামদু শব্দের অর্থ দ্বারায় সব ধরনের প্রশংসা ও কৃতজ্ঞতা যেমন আসালামু মানে সমস্ত শান্তি আলআ কুম যার অর্থ আপনার ওপর বর্ষিত হোক আল্লাহু সব ধরনের প্রশংসা লিল্লাহি মানে আল্লাহর জন্য লি শব্দটির অর্থ জন্য লিল্লাহ যার অর্থ আল্লাহর জন্য রব যিনি আমাদের প্রতি পালন করেন এবং সমস্ত বিশ্ব জগত পরিচালনা করেন আল এর মধ্যে দুটি শব্দ রয়েছে একটি হচ্ছে আল অন্যদিকে আলম হল জগত আল আমিন এর অর্থ হল জগৎসমূহ তাহলে রব্বিল আলামিন এর অর্থ হল জগৎসমূহের প্রতিপালক আল্লাহ তিনি আমাদের রব আমাদের কোনো অস্তিত্ব ছিল না তারপর তিনি আমাদের এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য যা যা প্রয়োজন তা উপযোগী করে দিয়েছেন নবী সাল্লাই্লামের দোয়া থেকে আমরা জানতে পারি আল্লাহ যে প্রশংসার দাবিদার তা করা আমাদের পক্ষে সম্ভব নয় শুধুমাত্র আল্লাহ সুবাহান তালাই পারেন তার যথাযথ প্রশংসা কিভাবে করতে হয় তা আমাদের শিখিয়ে দিতে এই জন্য আল্লাহ সুবাহান তালার ইবাদতে আমরা কখনোই কাউকে শরিক করব না তাহলে আমাদের তিন নম্বর অভ্যাস হবে চারপাশের সৃষ্টি ও নেয়ামত নিয়ে গভীর জ্ঞান সহকারে অনুধাবন করা যাতে আমরা যথাযথভাবে আল্লা সুভানতার প্রশংসা ও কৃতজ্ঞতা আদায় করতে পারি আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন আমাদেরকে চোখ নাক কান মুখ হাত এগুলো দিয়েছেন আমাদের জন্য এই পৃথিবী সুন্দর করে সাজিয়েছেন আমাদের জন্য আমাদের পিতামাতা ভাই বোন আত্মীয় স্বজন দিয়েছেন এছাড়াও তিনি দিয়েছেন আমাদের বেঁচে থাকার জন্য আমাদের খাবার এবং সবজি এবং আরও নানা কিছু একজন মুসলিম হিসেবে আমাদের এসব কিছুর কৃতজ্ঞতা স্বীকার করা উচিত ধরুন আপনার কিডনি নষ্ট হয়ে গেছে এখন কেউ যদি আপনাকে কিডনি ডোনেট করে তাহলে ওই ব্যক্তির প্রতি আপনি কতই না কৃতজ্ঞ থাকতেন বা কারো দৃষ্টিশক্তি নেই এখন কেউ যদি তাকে চক্ষু দান করে তাহলে সে কতটাই না কৃতজ্ঞ থাকবে আমরা না চাইতেই আল্লাহ আমাদেরকে চোখ কিডনি হাত পা দিয়েছেন এবং আমাদেরকে সুস্থ রেখেছেন তাহলে তার প্রতি কি ধরনের কৃতজ্ঞতাই না থাকা উচিত হামদ ভয়ভীতি বা কাউকে খুশি করার জন্য সাধারণ কোনও প্রশংসা নয় বরং অন্তরের ভালোবাসা ও উপলব্ধি থেকে উচ্চারিত সত্যিকারের প্রশংসা তাহলে আমাদের চান না অভ্যাস হবে সবসময় আল্লাহর নিয়ামতের জন্য কৃতজ্ঞতা জানানো আল্লাহর দেয়া অগণিত নিয়ামতকে ভুলে শুধু কয়েকটা না পাওয়া জিনিসের জন্য অভিযোগ করতে থাকা এটা ঠিক নয় কারণ আমাদের চেয়েও আরও অনেক কঠিন পরিস্থিতির মধ্যে অনেকেই আছেন তাহলে আজ এ পর্যন্তই আসসালাম আলাইকুম বরহমতুল্লাহ